বিসমিল্লাহ রাহিম আসসালাম যে মুহূর্তে চারিদিকে অন্ধকার সে মুহূর্তে আলোকিত পথে বিনীত আহ্বান জানাতে এগিয়ে এসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় এ বিকল্প নিবেদন করছে বাংলাদেশের সঙ্গীত ভুবনের সারা জাগানো শিল্পী মৈনুদ্দিন বুকুলের একক অডিও অ্যালবাম এক মুঠো রোদ সমস্ত অন্যায় অত্যাচার আর কুসংস্কারের বেড়াজাল ছিন্ন করে সত্যের পথে আহ্বান জানাতে এক বলিষ্ঠ কণ্ঠস্বর শিল্পী মঈনুদ্দিন বকুলের একক অডিও অ্যালবাম এক মুঠো রোদ অ্যালবামটি রহমান তুমি জব